নবী সাল্লাহু আলি সাল্লাম এর সহধর্মিনী আয়শাহাত তাল্লাহ আনহা হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লামের সামনে শুয়ে থাকতাম আর আমার পা দুটো থাকত তার কিবলার দিকে তিনি যখন সাজদা করতেন তখন আমাকে টোকা দিতেন আর আমি আমার পা সরিয়ে নিতাম তিনি দাঁড়িয়ে গেলে পুনরায় পা দুটো প্রসারিত করে দিতাম আয়শাহ রেয়লা আনহা বলেন তখন ঘরে কোনো বাতি ছিল না